আলোচিত হবে পৃথিবীর বুকে জীবন কথা আমরা এখন আছি নোবতের পঞ্চম বছরে আগের দিকে ঘটনাগুলো কিছুটা রিক্যাপ করা যাক আল্লাহ রসুল সাল্লু হেরাগুহায় নত পাওয়ার পর তার নিকটাত্মীয় এবং কাছের মানুষদের ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন এভাবে চলছিল প্রায় তিন বছর তখন কোরাইশরা ইসলাম সম্পর্কে জানলেও খুব একটা গা করেনি তিন বছর পর যখন প্রকাশ্যে রসুল্লা সাল্লু আলহিহাস্লাম ইসলামের দাওয়াত নিয়ে এলেন এবং কোরাইশদের মিথ্যা দেবতাদের অস্বীকার করা শুরু করলেন তখন কোরঈসরা নড়ে চড়ে বসল এরপর তারা শুরু করল নানারকম প্রপাগানটা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 তবে সবচেয়ে নির্ভরযোগ্য ভার্সন হচ্ছে যেটা সহিমাম সুরা আয়াত করেন তার চমৎকার কোরআন তেলাওয়াতে বিমোহিত হয়ে কোরআশরা মুসলিমদের সাথে এক যোগে শীতদায় লুটিয়ে পড়ে এরপর গুজব রটে যে কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে আর সেটা শুনে হাবাসার মুসলিমরা পরের মাসেই মক্কার উদ্দেশ্যে রওনা দেন আর এসে আবিষ্কার করলেন এটা আসলে একটা গুজব কিন্তু ফিরে আসার পর মুহাজিদ সাহাবিদের ওপর অত্যাচার নির্যাতন আরও বেড়ে যায় তাই কিছুদিন পর আরও একটি বড় দল আবিসিয়া হিজরত করে যা আবিসার দ্বিতীয় হিজরত নামে পরিচিত এরপর আমরা আলোচনা করেছি মক্কার থেকে আগত কিছু মানুষের কথা যারা মুশ্রিফদের ইসলাম বিরোধী প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন অর্থাৎ কোরাইশদের প্রোপাগান্ডা সত্ত্বেও ইসলাম প্রচার থেমে যায়নি তবে সার্বিক বিবেচনায় ইসলামের দাওয়া কিছুটা সীমিত হয়ে পড়ে কারণ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 তাই তিনি রসুল্লা সাল্লাস্লামের কাছে হিজরতের অনুমতি চাইলেন রসুল্লাহ আবু বকর মক্কা ছেড়ে গেলেন সেখানে পৌঁছে তিনি সৈয়দ আল হাবিস গোত্রের কাছে যান আল হাবিজ হচ্ছে মক্কার নিকটবর্তী একটা গোত্র আবু বকর সেখানে ইবিন দুঘাইনার সাথে দেখা করলেন তাকে ইবিন দুঘবকর তুমি কোথায় যাচ্ছ আবু বকর বললেন আমার স্বজাতির লোকেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে খুব খারাপভাবে আঘাত করেছে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 তার ব্যাপারে বেশ উঁচু ধারণা ছিল সবার আবু বকরকে এভাবে মক্কা ছাড়া হতে দেখে বিষয়টা ঠিক মেনে নিতে পারল না ইবেন দুগাইনা ছিলেন নেতা গোছের লোক তিনি আবু বকরকে সাথে করে মক্কায় আসেন এবং মক্কায় সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে বললেন আবু বকর আমার নিরাপত্তার মধ্যে আছেন আমি বুঝিনা এরকম একজন মানুষকে তোমরা কিভাবে দেশ থেকে তাড়িয়ে দাও সে তোমাদের সম্পদ তোমরা কিভাবে তার মতো একটা মানুষকে তাড়িয়ে দিতে পারলে আজকে থেকে তিনি এখানে থাকবেন এবং আমার নিরাপত্তার অধীনে থাকবেন কোরআশদের লোকেরা ইবিনুঘাইনার কাছে এসে বলল ঠিক আছে আমরা তোমার নিরাপত্তা মেনে নিচ্ছি কিন্তু আমরা চাই না আবুবকর প্রকাশ্যে ইবাদত করু সুতরাং দয়া করে এটা নিশ্চিত কর যে সে এই কাজ করবে না ইবিন দোঘাইনা আবুবকর কাছে এসে বলল তোমার সজাতির লোকেরা চায় না যে তুমি তাদের কষ্ট দাও সুতরাং প্রকাশ্যে সালাদ আদায় করোনা আগে আবু বকর ঘরের বাইরে সবার সামনে ইবাদত করতেন আইসার আনহা বলেন আমার বাবা খুব নরম মনের একজন মানুষ কোরআন তেলাম করার সময় তিনি খুব কাঁদতেন নারী পুরুষ বালক সবাইকে আবু বকরের খুশু আকৃষ্ট করত এটা দেখে কুরাইশা খেপে যায় তাদের আশঙ্কা আবু বকরের প্রকাশ্য সালাদ আদায় দেখে লোকেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাই এ দিন দোকানা আবু বকরকে প্রকাশ্যে ইবাদত করতে মানা করেন আবু বকর রাজি হন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 কিন্তু সে তো সেটাই করছে ইবেন দু আবু বকরের কাছে গিয়ে একথা তুললে আবু বকর রাজি আনহু বলেন থাক আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি আমার এর প্রয়োজন নেই আমি আল্লাহর দেওয়ার নিরাপত্তা থাকব শেষ পর্যন্ত তিনি আবুদোঘনার নিরাপত্তা ফিরিয়ে দিলেন আবু বকরের এই কাহিনী থেকে শিক্ষণীয় বিষয় এক যখন ইবেন দুগাইনা তাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি দেশান্তরিত হচ্ছেন তখন আবু বকর রাজিউল্লাহ আনহু বলেছিলেন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 তার চাচা আবু তালিব যাই হোক উসমানকে নিরাপত্তা দিলিদিন এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন এবং সেরা কবি জাদুঘর আখ্যা দেওয়ার বুদ্ধি তারই ছিল আর তার কথাই আল্লাহ তালা সুরা মুদাসিরে উল্লেখ করেন তো ওয়ালিদিন মহিরার নিরাপত্তায় উসমান বিবিন মক্কায় প্রবেশ করেন মক্কায় ফিরে এসে আবিষ্কার করেন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 আর নিরাপদে তাদের সামনে ঘুরে বেড়াব তা কি করে হয় আল্লাহর কসম এটা তো আমার ইমানের এক বড় কমতি এই বলে তিনি কাছে ফিরে যে তার নিরাপত্তার দরকার নেই তিনি সেটা ফিরিয়ে এসেছেন ওয়ালিদ বললেন ভাতিজা তুমি কেন এটা করছো ওসমান বললেন আমি শুধু আল্লাহ নিরাপত্তা চাই তোমার নিরাপত্তা চাই না ওয়ালিদ বললেন ঠিক আছে যেহেতু আমি প্রকাশ্যে তোমাকে নিরাপত্তা আর ঘোষণা করেছি সেহেতু এই নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার ঘোষণাও সেই দিতে হবে তারা ঘরে গেলেন বলেন হ্যাঁ আমি অত্যন্ত বিশ্বস্ত ও সৎলোক হিসেবে পেয়েছি কিন্তু আমি একমাত্র আল্লাহ নিরাপত্তার মধ্যে আসতে চাই কিছুক্ষণ পর দেখা গেল উসমান মজমুন একটা জনসমাবেশে এসেছেন সেখানে তখন আরবের বিখ্যাত কবি লাবিদ।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 সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে তার শ্রোতাদের মধ্য থেকে কেউ এভাবে ভুল ধরিয়ে দেবে কবি তার জল এসে কবির মুখের উপর ভুল শুধু দেয়া এ কেমন আচরণ সে খুবই অফেন্ডেড হল ক্রাইশদের উদ্দেশ্য করে বলল কে এই লোক তোমাদেরকে এভাবে হেওয়া করার সাহস সে কোথা থেকে পেল শ্রোতাদের মধ্যে কেউ একজন বলল বাদ দিন সে হচ্ছে এক মাথামোটা মুহাম্মাদের ধর্ম অনুসরণ করে এর কথায় আপনি কিছু মনে করবেন না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 কষ্ট ব্যথা বেদনাকে ক্ষতিবাদের অন্য কোন নজরে দেখার ক্ষমতা তাদের নেই কিন্তু একই ঘটনা একজন মুসলিমের জন্য সুসংবাদ মার খেয়ে ফোলা চোখ নিয়েও উসমান ভাবছেন ব্যথার বিনিময়ে নিশ্চয়ই কিছু গুণা মাফ হল এটাই মুসলিমদের দৃষ্টিভঙ্গি ইসলামী দৃষ্টিভঙ্গি আরেকটি ঘটনা হচ্ছে আবদুল্লাহ ইবিন মাসুদ রাজিয়াল আনহুর আবদুল্লাহ ইবিন মাসুদ রাজিয়াল আনহু দাস ছিলেন না কিন্তু খুব উঁচু গোত্রেরও কেউ ছিলেন না তিনি হলেন সেই মুসলিম যিনি উচ্চ স্বরে কোরাইসদের সামনে কোরআন পাঠ করেছিলেন আর রহমান তার ঘটনাটি বর্ণনা করেছেন হিসা তিনি বলেন মক্কায় রসুল্লা সাল্লু আলহিস্লামের পর যে ব্যক্তি সর্বপ্রথম উচ্চ স্বরে কোরআন পাঠ করেন তিনি হচ্ছেন আবদুল্লাহবিন মাসুদ রাহ আনহু একদিন রসুল্লাহ আলহ্লামের সাহাবিগন সমবেত হয়ে বললেন আল্লাহর কসম কোরাইস্টরা কখনো তাদের সামনে কাউকে উচ্চ স্বরে কোরআন পড়তে শোনেনি এই কোরআন তাদের শুনিয়ে পড়তে পারে এমন কেউ আছে কি তখন বললেন আমি পারি তারা বললেন তোমার উপর তারা আক্রমণ করবে আমরা এই আশঙ্কা করছি আমরা চাই এমন কেউ এগিয়ে আসুক যার এমন আত্মীয় স্বজন রয়েছে যারা তাকে কোরাইশের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে পারবে আবদুল্লাহ ইবিন মাসুদ বললেন তোমরা আমাকে এই কাজটি করতে দাও আল্লাহ আমাকে রক্ষা করবেন পরদিন এব রাজ আহু দুপুরের সময় কাবার চত্বরে পৌঁছলেন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 এরপর যত দূর পড়া আল্লাহর ইচ্ছা ছিল ততদূর পরে তিনি স্বীয় সঙ্গীদের কাছে চলে গেলেন আর তার চেহারায় কুরাইশদের আঘাতের চিহ্ন ফুটে উঠল তার সঙ্গীরা তাকে বললেন আমরা তোমার ওপর এই বিপদ নেমে আসার আশঙ্কাই করছিলাম তিনি বললেন আল্লাহর দুশ্মনরা আজ আমার দৃষ্টিতে যত তুচ্ছ এরূপ আর কখনো ছিল না তোমরা যদি চাও তবে আমি আগামী আগামীকালও তাদের সামনে আবার এরূপ করব সবাই বললেন না যথেষ্ট হয়েছে তারা যা শুনতে চায় না তুমি তাদেরকে তা শুনিয়ে দিয়েছ এই প্রসঙ্গে আরেকটি মজার ঘটনা উল্লেখ না করলেই নয় আমরা আগেই মক্কায় প্রকাশ্যে কোরআন পাঠ নিষিদ্ধ করেছিল কিন্তু তারা চুপি ঠিকই পছন্দ করত। ঘটনাটি বর্ণনা করেছেন ইবেন তিনি বলেন তিনি শুনেছেন একদিন রাতে আবু সুফিয়ান এবিন হার্ফ আবু জাহেদ এ বিন হিসাম এবং বনস দুহরার মিত্র আহনাস এ বিন সোরাইক ইবেন আমর এবিন ওয়াহাব সাকাফি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 وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْ عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا نَحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوًا ক ই্ল নু ইভ্যকুিমূন ইত্যো ইলস ও মূর্খ সুখ কলম فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا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 সে সুযোগে আবু জাহেল রসুল্লা সাল্লু আলি কাছে গিয়ে তাকে অভিযাপ দিতে লাগল্লা সাল্ল আলিহাস্লাম সাধারণত মূর্খদের কথার জবাব দিতেন না আল্লাহ সুহান তাকে মূর্খদের সাথে তর্ক না করার আদেশ করেছেন তুচ্ছ বিষয় পড়ে থাকা একজন মুসলিমের পক্ষে সাজে না মাঝে মাঝে দেখা যায় কথায় সারা দিতে গিয়ে দাওয়া আর দাওয়া থাকে না ব্যক্তিগত রেশা রেশেতে পরিণত হয় প্রায় দেখা যায় যে ইসলামের শত্রুরা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 হাতের ধনুকটা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে বললেন তোমার কত বড় সাহস তুমি আমার আঘাত করো শুনে রাখো আমি ধর্ম অনুসরণ করছি সাহস থাকলে আমাকে মারো আবু থেকে রক্ত পড়তে থাকে তা দেখে বনু মাকসুম হামজার গায়ে হাত তুলতে উত্তত হয় বনু হাসিম উঠে দাঁড়ায় হামজার পক্ষে দুই গোত্রের লোকদের মধ্যে মারামারি পেতে যাওয়ার উপক্রম হলে আবু জাহেল মধ্যস্থতা করে তাদেরকে থামিয়ে বলে না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 এবং আবিষ্কার করলেন তিনি বেশ ভালো সমস্যার মধ্যে পড়ছেন তিনি মুসলিম হবেন নাকি কাফের থেকে যাবেন সেটা নিয়ে ভাবনায় পড়ে গেলেন যদি তিনি তার মুখের কথা ফিরিয়ে নেন সেটা তার জন্য অসম্মানজনক ব্যাপার কেন না, তিনি ইতোমধ্যে আবু জাহেলকে মুখের উপর বলে ফেলেছেন তিনি মুসলিম হয়ে গেছেন চট করে মুখের কথা বদলে ফেলা সে সমাজে ভালো চোখে দেখা হত না অন্যদিকে তার কথার উপর স্থির থাকা কঠিন কারণ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 মন থেকে মুসলিম হলেন আবুজাহ চেয়েছিল নবীজ সাল্লাকে কষ্ট দিতে অথচ তার এই অপকর্মের সূত্র ধরে শেষ পর্যন্ত হামজা আনহু মুসলিম হয়ে গেলেন এটাই আল্লাহ সুতার পরিকল্পনা মানুষ কখনোই জানতে পারবে না কোন কাজের পরিণতি ভালো আর কোন কাজের পরিণতি খারাপ ইবিনি রহিমাউল্লা বলেন হামজা জিদের বসে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে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 সেই গাধাটা মুসলিম হলেও হতে পারে কিন্তু ওমার মুসলিম হবে না উমার সম্পর্কে কারোরই উঁচু ধারণা ছিল না জাহাদীতের সময় ওমার কেমন ছিলেন সে বর্ণনা তিনি নিজেই দিয়েছেন আমি মদ খেতে ভালোবাসতাম আমার কিছু মদ্যপায় সঙ্গে ছিল তাদের সাথে প্রতি রাতে দেখা করতাম আড্ডা মারতাম এক সন্ধ্যায় বের হলাম মদশালায় গিয়ে দেখি কেউ নেই তখন রাত হয়েছে ভাবলাম মদের দোকানে যাই কিন্তু গিয়ে দেখি দোকানও বন্ধ অনেক খোঁজেও সময় কাটানোর মতো কিছুই পেলাম না তখন ভাবলাম যাই দেখি কাবাঘরে গিয়ে কাবার চারপাশে তাওয়াফ করি তাওয়াফ করতে গিয়ে দেখলাম সেখানে আমিবাদে আরও একজন আছেন মোহাম্মদ আমি আর তিনি ছাড়া আর কেউ নেই তবে তিনি আমার উপস্থিতি টের পাননি রসুলসালাইসলাম জেরুসালামের দিকে মুখ করে কাবায় নামাজ করছিলেন আমি আস্তে আস্তে হেঁটে সামনে দিকে আসলাম কাবার চাদরের আড়ালে চুপচাপ লুকিয়ে আছে। মুহাম্মদ তখন আমার একদম সামনে দাঁড়িয়ে কিন্তু চাদরের কারণে আমাকে দেখতে পাননি আমি এত কাছে যে তার তিলাওয়াত শুনতে পাচ্ছি তিনি সুর হাক্কা থেকে দিলাওয়াত করছেন আন শুনে আমার বুক ঠান্ডা হয়ে গেল নিজেকে বোঝালাম এগুলো নিশ্চয়ই কোনো কবির কথা এই কথা ভাবার পরেই হাক্কার পরে যে আয়াতি রসুল্লাহ সাল্লাস্লাম তিলাওয়াত করলেন তা হল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 উমার এবার গন্তব্য পরিবর্তন করে বনের বাড়ির দিকে রওনা দিলেন সেখানে তার বোন ফাতিমা আর তার স্বামী সাঈদকে কোরআন শিক্ষা আনহু। খাবু তাদেরকে ভাজ করা একটি কাগজ থেকে সোরা তোয়াহা ছিলেন খাবের পায়ের শব্দ শুনেই খাব্বাব রাজিয়াল আনহু লুকিয়ে পড়লেন ফাতিমাও চট করে কাগজটি লুকিয়ে ফেলেন উমার ভিতরে এসে বললেন কি সব আবলতাবল বলছিলে তোমরা শুনি তারা বললেন কই আমরা তো কিছু শুনিনি উমার বললেন আমি অবশ্যই তোমাদেরকে একটা কিছু তেলাবাত করতে শুনেছি বলো সেটা কি ছিল আমি শুনলাম তোমরা নাকি মুসলিম হয়ে গেছ এই কথা বলে তিনি হঠাৎ জাইদ বিন জাইদকে আঘাত করে বসলেন আর তাকে ঘুষি মারতে গেলেন ফাতিমা স্বামীকে বাঁচাতে ছুটে গেলেন তার মুখেও উমর বিন খাত্তাব আঘাত করে বসলেন ফাতিমার মুখ থেকে রক্ত পড়তে লাগলো, এই দৃশ্য দেখে উমর অপস্তুত হয়ে যান তার খারাপ লাগতে থাকে তিনি অনুতপ্ত হয়ে বোনের কাছে মাফ চাইলেন ফাতিমা বললেন হ্যাঁ আমি আর আমার স্বামী দুইজনই মুসলিম হয়েছি তোমার যা খুশি কর তোমরা যে কাগজটি পড়ছিলে সেটা আমাকে দাও না দেব না তুমি মুশরিক, তুমি নাপাক, পাক বললেন কথা দিচ্ছি আমি সেটা নষ্ট করব না উম আব্দুল খত্তার রাজিয়াল নিজেকে পরিষ্কার করে ফিরে আসলে তার বোন তাকে ভাঁজ করা কাগজটি দিলেন ওমার কাগজ থেকে সুরাতোহার প্রথম আয়াত করলেন ওসলিম জীল ফল পল অ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 এত দুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা যদি তুমি উচ্চ কথা তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মন্ডিত নাম তারই অমরুল্লা আনহু তিল শেষ করে বললেন কথাগুলো অসাধারণ খাবাজ রাজিয়াল আনহু এতক্ষণ লুকিয়েছিলেন ওমারের এই কথা শুনে বের হয়েলেন বললেন ওমার আশা করি আল্লাহ আপনাকে বেছে নেবেন গতকাল আমি শুনেছি আল্লাহ নবী সালাম দোয়া করেছিলেন হে আল্লাহ যে কোনো একজন ওমারকে পদ দেখান ওমার ইবন খত্তাব অথবা আমার ইবিন হিসাম আমি আশা করছি আপনাকেই আল্লাহ নির্বাচন করেছেন একদিন আগেই আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ যেন দুইজন ওমরের মধ্যে একজনকে পদ দেখান অমর আব্দুল খাতাব অথবা আমরুল হিসাম অর্থাৎ আমর এ একই নামের বিভিন্ন রূপ নবীল আলী আল্লাহর কাছে এই দুজনের একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করার জন্য দোয়া করছিলেন অমর আব্দুল খতাব রাদেল আনহু খাব্বাবকে বললেন আমি মুসলিম হতে চাই আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চল খাব্বাব তাকে বললেন আপনি দারুল আরকামে গিয়ে তার সাথে দেখা করুন গোপন বৈঠক করছিলেন সাহাবাদের মধ্যে একজন উঠে দরজার ওপাশে উঁকি দিয়ে রসুল্লাহ সাল্লাইকে জানালেন ওমর এসেছে খানিকটা শঙ্কা খানিকটা বিস্ময় মেশানো কণ্ঠে সেই সাহাবা বললেন ওমর বিন খতাব বাইরে দাঁড়িয়ে তার সাথে তলোয়ার আছে আরেকজন সাহাবি সাহস করে প্রস্তাব দিলেন দরজা খোলা হোক কিন্তু ওমর বিন খাতের মুখোমুখি হবার সাহস সভা ছিল না যার ছিল তিনি হলেন হামজা এ বিন আব্দুলিব হামজা বললেন হে আল্লাহ রসুল যদি ওমার ভালো নিয়তে এসে থাকে তাহলে আমরা তার সাথে সুন্দরভাবে বোঝাপড়া করে নেব কিন্তু সে যদি খারাপ নিয়তে এসে থাকে তাহলে তার তলোয়ার দিয়েই তাকে মারব রসুল্লা সাল্লু আলিয়াল্লাম হামজাকে বললেন সমস্যা নেই আমি নিজেই দরজা খুলে ব্যাপারটা দেখছি রসুল্লা সাল্লি সাল্লাম এগিয়ে গিয়ে দরজা খুললেন রসুল্লাহ ছিলেন মাঝারি উচ্চতা ও মাঝারী করণের অন্যদিকে দীর্ঘাকায় ও সুঠাম দেহী বিশাল দেহি উমারের পোশাক ধরে তাকে টেনে ভিতরে এনে রসুল বললেন উমার তুমি কবে এসব বন্ধ করবে তুমি কি আল্লাহর পক্ষ থেকে আজবের জন্য অপেক্ষা করছ ওমর আব্দুল খত্তাব বললেন হে আল্লাহ রসুল আমি মুসলিম হতে এসেছি রসুল্লাহ সাল্লু আলহিস বলে উঠলেন আল্লাহু আকবর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 আমরা গর্বের সাথে আমাদের ইসলামের কথা বলে বেড়তাম সিরাতে এক বর্ণনা এসেছে যখন অমর মুসলিম হন রসুল্লা সালু আলহ্লাম মুসলিমদের দুই সারিতে দাঁড় করান এক সার নেতা হামজা আর এক সার নেতা ওমর তারা ইসলামের ঘোষণা দিতে দিতে মক্কার রাস্তায় প্রকাশ্যে হাঁটতে থাকেন আর রসুল উল্লাহালু আলহ্লাম এই দুই সারির মধ্য দিয়ে হেঁটে যান এটা ছিল ইসলামের ইতিহাসের প্রথম পাবলিক ডেমনস্ট্রেশন ওমর আব্দুল খত রু মুসলিম হওয়ার পর জানতে চান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 তার সবই মনে করতে পারি আমি বাবার পিছু পিছু গেলাম বাবা জামিল আজ দুমাহিকে বললেন তুমি কি জানো আমি কি করেছি জামিল বলল কি করেছেন আপনি তিনি বললেন আমি মুসলিম হয়েছি ব্যাস এতটুকুই জামিল এই খবর শোনা মাত্র সাথে সাথে তার চোপবার টেনে তুলে দৌড়ে কাভা ঘরের দিকে গেল আর সবার সামনে গিয়ে তার আশ্বরে চিৎকার করে বলতে লাগল হে কোরাইসের লোকসকল, সকল ওমার সাবেইন হয়েছে ওমার সাবইন হয়েছে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 তার কি নিজের পছন্দ মতো ধর্মগ্রহণ করার অধিকার নেই আমি তাকে নিরাপত্তা দিচ্ছি কথা কথা শুনে সবাই চলে তার বাবাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা সেদিন আপনাকে যে লোকটা সাহায্য করছিল তিনি কে ছিলেন অমর আদানহু বললেন তিনি হলেন আল আস ওয়াইল আল আস ওয়াইল ছিলেন আমর ইবনুল আস পিতা তিনি মুসলিম ছিলেন না ওমর ইবনুল খাতাবের গোত্র খুব একটা শক্তিশালী ছিল না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 রসুল উল্লা সাল্লাহ ওয়ালাইস্লামের জীবন থেকে একজন আদর্শ নেতৃত্বের গুণাবলী সম্পর্কে ধারণা পাওয়া যায় রসুল মানুষ চিনতেন তাই তিনি উমার ইবুল খত্তাব অথবা আবু জাহেলের হিতায়ের চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন উমার ইবুল খত্তাব এবং আবু জাহেলের এমন কিছু গুণ ছিল যে গুণগুলোর কারণে তারা বড় মাপের নেতা হওয়ার যোগ্যতা রাখতেন আবু জাহেলকে তার গোত্রের লোকেরা আবুল হাকাম বলে ডাকত এর মানে হল জ্ঞানের পিতা কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী হওয়া সত্ত্বেও সে ইসলামে প্রবেশ করেনি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 দুই রসুল্লাহ সালাইস্লামের চরিত্র থেকে নেতৃত্বের আরেকটি গুণ শেখার আছে সেটি হল মানুষ চিনতে পারা এবং তাদের সমস্যা বুঝে তাদের অন্তরের রোগের সঠিক চিকিৎসা করা ওমর ইবনুল খাত্তাবের অন্তর ছিল মুসলিমদের প্রতি ঘৃণায় পরিপূর্ণ তাই যখন ওমর মুসলিম হন রসুল্লাহ সাল্লাই জানতেন তার সমস্যাটি আসলে কোথায় এবং সেই সমস্যার প্রতিকার কি রসুল উল্লাহ সাল্লাই তার হাত অমর ইবনুল খাত্তাবের বুকে রেখে একটি ডুয়া করেছিলেন। হে আল্লাহ তার অন্তরকে আপনি ঘৃণা থেকে মুক্ত করে দিন দোয়াটি তিনি তিন বার পড়েন তিন রসুল্লাহ সাল্লাই বলেছেন তোমাদের মধ্যে যারা চাহিলিয়াতে শ্রেষ্ঠ তারা ইসলামেও শ্রেষ্ঠ যদি তাদের দিনের বুঝ থাকে এই কথা দ্বারা রসুল্লাহ সাল্লি সাল্লাম বুঝাতে চেয়েছেন যে ইসলাম গ্রহণের পূর্বে যারা ভালো গুণের অধিকারী হয় ইসলাম গ্রহণের পরে তারাই সবচেয়ে ভালো মুসলিম হতে পারে যদি তাদের দিনের বুঝ থাকে রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবসবুক ডেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রব মিডিয়া অর্গ টু জিরো ওয়ান ফাইভ